আবদুল্লাহ ইবন উমর অদিল্লাহ তালান হতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম প্রেরিত কোন সেনা দলে কোনো কোনো ব্যক্তিকে সাধারণ সৈন্যদের প্রাপ্য অংশের চেয়ে অতিরিক্ত দান করতেন